জাবির ইবন আবদুল্লাহ রদিল তাল্লন হতে বর্ণিত তিনি বলেন এক সফরে আমি নাবী সাল্লাহ আল্লাম এর সঙ্গে ছিলাম আমরা যখন মদিনায় উপস্থিত হলাম তখন তিনি আমাকে বললেন মসজিদে প্রবেশ করো এবং দুরাকাত সালাদ আদায় করো